সুপ্রিয় শ্রোতা এতক্ষণ শুনলেন সাইমুন শিল্পী গোষ্ঠীর কিশোরদের পরিবেশনায় একগুচ্ছ গান এতে যারা কণ্ঠ দিয়েছেন মারুফ আল্লাম সোহাইল আহমেদ আশিক আহমেদ গালিব ফরহাদ হুসাইন নাজমুসাকিব মমিনুল হক আরিফুল ইসলাম হাসান মোবারক আফনান বানা আবদুল্লাহ আল মারুফ ও হাসিবুর রহমান সহযোগিতায় হাসিবুর রহমান আশিক আহমেদ গালিব ও নাজমুস সাকিব ব্যবস্থাপনায় শেখ আব্দুল হাদি সোহেল ধারা বর্ণনায় মুস্তাগিসুর রহমান মুস্তাক সহকারী পরিচালনা রবিউল ইসলাম ফয়সল পরিচালনায় মোহাম্মদ ইকবাল হুসাইন প্রযোজনা অধিকর্তা হুসনে মুবরক ক্যাসেটির পরিবেশনায় সমন্বিত সাংস্কৃতিক সংসদ প্রযোজনা সাইমন শিল্পী গোষ্ঠী